আল্লাহ হলেন তিনি আল্লাহকে ডাক দেয় আল্লাহ সব শোনেন সুহান আল্লাহ যা দোয়া করে ইমানদার সব কবল হয় অনেকে এই মাঝে দোয়া করিস বাড়িতে আগে দোয়ার রেজাল্ট চলে আসবে এত তাড়াতাড়ি চায় যদি না আসে মনে হয় দোয়া না। কয় এখনকার হুজুরেরা দোয়া করলে দোয়া করবো না একসময় হুজুরেরা ছিল কবল করেন কিন্তু সব আসবে না যেটা আল্লাহ আমার আপনার জন্য কল্যাণ মনে করবেন এটা রেজাল্ট আসবে আর যেটা আল্লাফা কল্যাণ মনে করবেন না সেটা সেই দোয়ার আল্লাহ দোয়া করলেন এইভাবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর দোয়া করলেন করলেন কিন্তু প্রেসিডেন্ট হইতে পারেন তাহলে কি আপনার দোয়া কবুল হয়েছে কি হয়নি আবার কঠিন মা চালা দেখি উত্তর দেন আপনারা জানেন আপনাকে প্রেসিডেন্ট বানালে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আপনি এই দেশটা ধ্বংস করে দিবেন এই জন্য আল্লাহ এটা কবুল করছিলেন কিন্তু এটার প্রতিফল আল্লাহ দেন নাই কঠিন কঠিন আজাব কাপেরদের জন্য আল্লাহ রেখেছেন আজাবে সাদী